দেশের জন্য লড়ছ যারা দিয়েছ জীবন দেশ বাঁচাতে আবার তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়ছো যারা দিয়েছ জীবন দেশ বাঁচাতে আবার প্রয়োজন জন্মভূমি মাতৃভূমি জন্মভূমি মাতৃভূমি জন্মভূমি মাতৃভূমি স্বপ্নের বাংলাদেশ আজ উল্টু পথে করছে বিচরণ তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশের জন্য যারা করেছো আন্দোলন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশ বাঁচাতে আবারও তোমাদের প্রয়োজন বাংলা হবে রাষ্ট্রভাষা ধরেছ শ্লোগান জীবন বাজি রেখেছ ভাই ভীতি বাধার প্রাচীর মারিয়ে এনেছ বিজয় দেশের খেতে ছড়িয়ে দিলে বিশ্বময় বাংলা হবে রাষ্ট্র ভাষা ধরেছিহীন দেশের খেতে ছড়িয়ে দিলে বিশ্বময় সেই স্বপ্নের বাংলাদেশ উল্টো পথে করছে বিচরণ ও হো হো তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়ছো যারা করেছো আন্দোলন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশ বাঁচাতে আবারও তোমাদের প্রয়োজন স্বাধীনভাবে ভাবে পথ চলতে লড়ছো একাত্তুড়ে শত্রুমুক্ত দেশ করেছ জীবন তুচ্ছ করে তোমাদের এই তাগে আজ স্বাধীন বাংলাদেশ চার দশক পেরিয়ে গেল হয়নি শান্ত দেশ স্বাধীন ভাবে শান্ত দেশ সে স্বপ্নের বাংলাদেশ আজ উল্টু পথে করছে বিচরণ ও হো হো তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়েছো যারা করেছো আন্দোলন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশ বাঁচাতে প্রয়োজন দেশের জন্য লড়ছো যারা দিয়েছ জীবন দেশ বাঁচাতে আবার তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়েছ যারা দিয়েছ জীবন দেশ বাঁচাতে আবার তোমাদের প্রয়োজন जन्मभूमि मातृभूमि जन्मभूमि मातृभूमि स्वप्नेश तुम प्रयो तुम प्रयोन तुम्हारे प्रयो तुम्हारे प्रयोन देर जन्म लड़े जा रा करोलन तुम्हारे प्रयोन तुम्हारे प्रयोन তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশ বাঁচাতে আবারও তোমাদের প্রয়োজন